মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত ইন্নআল বাদ বি বাংলার শ্রদ্ধ শ্রোতামণ্ডলী পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা আলোচনা করছি হসনুল খাতেমা তথা ইমানে মৃত্যু লাভের উপায় সমূহ প্রসঙ্গে এ বিষয়ে বিগত পর্বে আমরা কয়েকটি আমলের কথা উল্লেখ করেছি করোনা এবং হাদিসের আলোকে যে আমলগুলির দ্বারা একজন মানুষ ইমানের সঙ্গে দুনিয়া থেকে যেতে পারবেন যে আমলগুলির মাধ্যমে একজন মানুষ ইমানে মৃত্যু লাভ করতে পারবেন সম্মানিত দর্শক ইমানে মৃত্যু লাভের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল তাকুয়ার চর্চা অব্যাহত রাখা তাকুয়া অবলম্বন করতে থাকা করোনা আলহাতা বলেছেন বলা এত এত শেষ পরিণতির শুভ হওয়া এটি তাকুয়ার জন্য নির্ধারিত অন্য জায়গায় আল্লাহতালা বলেছেন রাহাকুয়া তুলিল মোত্তাক শেষ পরিণতি হবে মোত্তাকিতের জন্য সময়ত দর্শক আসুন তাকুয়া অবলম্বন করতে থাকি তাকুয়া হল আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহরই ভয়ে তার নির্দেশকে মান্য করে চলা এই চর্চাকে সারা জীবন অব্যাহত রাখি এই মানে মৃত্যু ইনশাল্লাহ সহজ হবে শুধু দর্শক ইমানের মৃত্যুর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো হারাম কাজ থেকে বিশেষ করে বড় বড় অন্যায় কাজগুলো থেকে বেঁচে থাকা এ বিষয়ে আল্লাহ সুহান তালার সুরানেশায় উল্লেখিত আয়াতটি আমরা স্মরণ করতে পারি আল্লাহ বলে যদি তোমরা বড়ো বড়ো পাপসমূহ থেকে বিরত থাকো সেগুলো যদি তোমরা পরিহার করে চলো তাহলে তোমাদের ছোট ছোট গুণাসমূহ আমি মাফ করে দিব ওয়ান ও দিলুকদ খালাং এবং তোমাদেরকে প্রবেশ করাবো একেবারে সম্মানজনক প্রবেশ করানো আখরাতের দুয়ারে আমরা আখরাতের দ্বার আমরা প্রবেশ করবো সম্মানজনকভাবে ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারব যদি আমরা বড়ো বড়ো অপরাধ সমূহ মহাপাপ যেগুলো কবিরা গুনাহ যেগুলো সেগুলোতে আমরা বেঁচে থাকি আসুন পাপাচার বিশেষ করে কবায়রজন বা বড়ো বড়ো অপরাধ আল্লাহর সঙ্গে শির করা মিথ্যাচার করা মানুষের পরনিন্দা করা পিছনে সমালোচনা করা সালাদ ত্যাগ করা জাকাত না দেওয়া এবং যত রকম হারাম আছে মানুষের সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে জুলম করা মানুষের উপরে এবং সুদ ঘুষ হারাম কাজের সাথে জড়িত থাকা এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে আমরা বর্জন করি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে এই আয়াতের লক্ষ্য পরিণত করবেন মার্জা আল্লাহ তালা আমাদেরকে বানাবেন আল্লাহ বলেছেন ওনদ খেলুক্ম খালিমা যদি তোমরা বড়ো বড়ো গুনহা থেকে বেঁচে থাকো তাহলে তোমাদেরকে আমি প্রবেশ করাবো একেবারে সম্মানজনক প্রবেশ করানো এই আল্লাহ তালার সম্মানজনক প্রবেশ আমরা পেতে চাই নিশ্চয়ই আমরা আখরাতের জগতে প্রবেশ করতে চাই সম্মানজনক সম্মানজনকভাবে ইমান নিয়ে আমরা জানাতে প্রবেশ করতে চাই সম্মানজনক সম্মানজনকভাবে তার জন্য আমাদের এই কাজটি করতে হবে আসুন বড়ো বড়ো অপরাধ থেকে বেঁচে থাকি সম্মানিত দর্শক ইমানে মৃত্যুর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ সুবাহান হতা আলা তার রাসু সাল্ল্লা সাল্লামকে যে আদর্শ দিয়ে পাঠিয়েছেন সে আদর্শর উপরে অটল অভিচল থাকা তাঁর আদর্শ কোথায় সারা জীবন এটা খুঁজে বেড়ানো কোন কাজটি তিনি কিভাবে করেছেন এই অনুসন্ধানে সারা জীবন রত থাকা খুঁজতে থাকা যে কোন পথে রেসুল্লা সাল্লাম আমার জন্য রেখেছেন কোন পথটি তিনি অবলম্বন করেছেন তার আদর্শকে অনুসন্ধান করতে থাকা এবং পাশাপাশি তাহার সাহবায় ক্রাম মহাজের এবং আনসার এদের আদর্শ তাঁদের কোরআন এবং সুননার ক্ষেত্রে তাঁদের ব্যাখ্যা গ্রহণ করা তাদের অনুকরণের মাধ্যমে আমরা আমাদের ইমান মৃত্যুকে নিশ্চিত করতে পারি সময় তো দিনী ভাই বোনেরা কোরআনে করিমি আল্লাহ সুবাহে বলেনা তোমাদের জন্য রসুলের জীবনে আদর্শে রয়ে গেছে সর্বত্র জীবন আদর্শ আল্লাহ তালার প্রতি ব্যক্তি আশা রাখে সাক্ষাতের জান্নাতের এবং পরকালকে যে ব্যক্তি বিশ্বাস করে পরকালের আশা যে ব্যক্তি রাখে আল্লাহর প্রতি ইমানদার আছে এবং আল্লাহকে স্মরণ করে বেশি পরিমাণ সে ব্যক্তির জন্য রাসুলের জীবন আদর্শ রয়েছে সর্বোত্তম আদর্শ অন্য একায়েতে আল্লাহ সুবাহ বলেন আনসার এবং পূর্বসরী মহাজির এবং আনসার সাহাবিগণ মক্কা থেকে আগত মদিনার সাহাবি সকলে এবং যারা তাদের অনুসরণ করবেন এহসানের সঙ্গে এখলাসের সঙ্গে তাবিদেরকেও বোঝানো হতে পারে অথবা আমরা সকলেও সামিল হতে পারি যারা এই মহাজির এবং আনসার অর্থাৎ উভয়সেন সাহাবায় ক্রামের যারা অনুসরণ করবেন এহসানের সঙ্গে তাদের সম্পর্কে আল্লাহ আন। তাদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন তাজরি তাহার এবং তাদের জন্য আল্লাহ এমন জন্নাত প্রস্তুত করে রাখবেন যার তলদস দিয়ে নহরসমূহ প্রবাহিত থাকবে খলিনা ফিহা আবাদা আউিম আর তারা সেখানে সভতা থাকবে আর এটাই হল সবচেয়ে বড় সফলতা শুধু দর্শক এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম সাহাবাই ক্রাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যারা ইমানের সঙ্গে দেখেছেন তার অনুসরণ করেছেন এই সমস্ত মহান ব্যক্তিবর্গ তাদের অনুসরণ করা একজন ইমানদারের জন্য জরুরি তবে অবশ্যই অনুসরণের ক্ষেত্রে আমাদের মূলগতভাবে লক্ষ্য করতে হবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের কথার উল্টা যেন না হয় সাহাবা ক্রাম রাজি আল্লাহ তিন তাদের অনুসরণ আমরা অবশ্যই করব কিন্তু কোরআন এবং সুননার বিরুদ্ধে যদি তাদের কোনো কিছু আমরা কখনো দেখতে পাই মানুষ হিসেবে তাদের যদি কোনো ভুল হয় সেটির অনুসরণ আমরা করব না বাকি কোরআন এবং হাদিসের সাথে সরাসরি কন্ট্রেকশন না হলে সংঘর্ষ না হলে আমরা সাধারণভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবায় ক্রামের অনুসরণ করব তাদের ব্যাখ্যাগুলো গ্রহণ করব তাদের মাধ্যমে কোরআন এবং সুন্নাকে বোঝার চেষ্টা করবো তাহলে কি হবে এআতের মাধ্যমে আমরা জানতে পারছি আল্লাহ আমাদের উপরে সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিচ্ছেন আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে ইমানের মৃত্যু অবশ্যই আমরা লাভ করব ইমান মৃত্যু লাভ না করলে আল্লাহ সন্তুষ্টি আমাদের অর্জন করার কোনোই মানে হবে না সময় দর্শক আসুন রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং তার সাহবাইকরামের পথে আমরা চলার চেষ্টা করি ইসলামের পূর্বস্বরী আসলাফের এই সমস্ত পথের মাধ্যমেই আমাদের ইমানের মৃত্যু অর্জিত হবে ইনশাআ আল্লাহ ইমান মৃত্যু লাভের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল মানুষকে জুলুম না করা অন্যের প্রতি জুলম না করা এবং কারোর প্রতি সীমালঙ্গন না করা এক্ষেত্রে শহীদ বুহার এবং মুসলিমের একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি যাতে রাসুলুল্লাহ সাল্লাহাম বলেছেন আলমোসিম সালিমাল মুসিমুল্লিসানহী ওয়াদি মুসলিম হলো প্রকৃত সেই যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে বল মুহাজির উমান হাজর হারমাল্লাহ আর আসল হিজরতকারী হলেন তিনি যিনি আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকে। সম্রাহ দর্শক আমরা আমাদের মুখ বা হাত দ্বারা কোনো মানুষের প্রতি জুলুম করলে অন্যায় করলে কষ্ট দিলে কারোর হক নষ্ট করলে কারো ইজ্জতের উপরে আঘাত আনলে আমরা মুসলিম থাকবো কিন্তু প্রকৃত মুসলিম হতে পারবো না প্রকৃত মুসলিম হতে হলে আমাদেরকে অবশ্যই এই আমাদের মুখ এবং হাতকে এমনভাবে ব্যবহার করতে হবে যে এগুলোর দ্বারা যেন সমস্ত মুসলিমরা নিরাপদে থাকে তাহলেই আমরা প্রকৃত মুসলিম হতে পারবো আর প্রকৃত মুসলিম হতে পারলেই আল্লাহ সালার মেহরবানিতে ইমানের মৃত্যু সহজ হবে সময় দর্শক মুসলিম হিসেবে যদি আমরা ভেজাল মুসলিম হই আমাদের ইসলাম যদি খাঁটি না থাকে আমাদের হাত মুখ দ্বারায় অন্য কেউ যদি অত্যাচারিত হয় জোলমের শিকার হয় তাহলে সেটিকে আমাদের মৃত্যুর সময় টিকে থাকবে এ আশা করা জটিল আসল অন্যের প্রতি জোলম পরিহার করি অন্যের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকি জোলম করা থেকে বেঁচে থাকি ঈশ্বা আল্লাহ আশা করা যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে ইমানের মৃত্যু নসীব করবেন সময় দর্শক ইমানের মৃত্যু নসীব হওয়ার জন্য এই কাজটি আমাদেরকে করতে হবে কারণ রাসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওত্তাকি দার তালুম ফাইনহু লাইসই নাহন আল্লাহ হেজাব যে ব্যক্তি অত্যাচারিত যাকে জুলুম করা হয় মজলুম সেই ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তার বদোয়া থেকে তোমরা আল্লাহকে ভয় করবে তাহলে আমরা কারোর প্রতি জলুম করবো না যদি করি তাহলে আল্লাহর পাকড়াও আমাদের প্রতি আশার সংখ্যা থাকবে আর সেক্ষেত্রে আমরা ইমানের মৃত্যুর আশাই করতে পারি না আসল জলমকে পরিহার করি জলমকে না বলি ইমান মৃত্যু নসীব হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহ আমাদের ফরজ এবং অন্য সমস্ত কর্তব্য কর্মসমূহ পালন করার পাশাপাশি ইমানকে বিশুদ্ধ রাখার পাশাপাশি আমরা আল্লাহর সৃষ্টির উপরে রহমত এবং দয়ার আচরণ আমরা করব। তাদের প্রতি আমরা দয়াদ্র হব তাদের প্রতি আমরা অনুগ্রহ করব। সেটা মানুষ হতে পারে অন্য সাধারণ সমস্যার সৃষ্টিও হতে পারে এবং আমাদের দ্বারা যেন কোনো সৃষ্টির কোনো কষ্ট না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো আল্লাহ মহাদসঙ্গে কোরআনে করিমে আল্লা দিনে ইমফিকাহর যারা তাদের সম্পদকে ব্যয় করে দাঁতে এবং দিনে সিরজান আলানি আতান প্রকাশ্যে এবং গোপনে ফালাহুম আজুরহম আইনদরহীম আল্লাহ আলিহিম আহজানুন তাদের বিনিময় আল্লাহর কাছে অবদারিত থেকে গেল তারা যেন কোনো চিন্তা না করে তারা কোনো টেনশন না করে তাহলে আমরা যদি সম্পদ ব্যয় করি দয়ার পরিচয় দেখাই মানুষকে মানুষের প্রতি এবং আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি তাহলে আমরা আশা করতে পারি আমাদের ইমানের মৃত্যু নসীব হবে কারণ এই আয়াতে আল্লাহ সুতরাং বলছেন তারা যেন ভয় না করে তারাজন টেনশন না করে তাদের জন্য আল্লাহর কাছে বিনিময় রয়ে গেছে আর আল্লাহর কাছ থেকে বিনিময় পেতে হলে অবশ্যই দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে হবে তাই দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে হলে আসুন আমরা অন্যের প্রতি সদাচরণ করি অর্থনৈতিকভাবে অন্যের সহযোগিতার হাত অন্যের প্রতি বাড়িয়ে দিই তাহলে ইনশাআল্লাহ আমরা খুব জোরালোভাবে আশা করতে পারবো যে আল্লাহ তালা আমাদেরকে ইমান মৃত্যু নসীব করবেন সময়ত দর্শক এ পর্যায়ে আমাদের সময় হয়েছে একটি বিরতি নেওয়ার ইনশাআল্লাহ বিরতির পর আমরা বিষয়ে আলোচনা কন্টিনিউ করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দেখতে পিস টিভি বাংলা আকাশের রং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 জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्य प्रकाश करते कारण इतना जाना अपन अधिकार और दायित्व सत्यता बोला देख सत्य उन्मोचन परवर्ती अनुष्ठान पिस সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ বিরতির আগে আমরা আলোচনা করছিলাম ইমানে মৃত্যু লাভ করার উপায়সমূহ প্রসঙ্গে তার ভিতরে আলোচনা চলছিল। যে আমরা ইমানে মৃত্যু লাভ করার জন্য অন্যতম একটি উপায় হল আল্লাহ তাল মখলুকের প্রতি দয়া করব তাদের প্রতি রহম করব তাদের জন্য আমাদের অর্থ ব্যয় করবো দাম দাক্ষিণ্য আমরা অব্যাহত রাখবো তাদের প্রতি তাহলে আল্লাহ আমাদের জন্য ওয়াদা করছেন যে যারা এরকম আল্লাহ রাস্তা খরচ করবেন প্রকাশ্য প্রকাশে সবভাবে তাদের জন্য কোনো ভয় নেই তাদের জন্য কোনো টেনশন নেই শ্রী দর্শক ইমানে মৃত্যু লাভ করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতে থাকা আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করুন যে আল্লাহ আপনি অমুক ভাইকে বা সব মুসলিম ভাইকে ইমানে মৃত্যু রিসিভ করুন এই দোয়া যদি আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য করুন তার অগোচরে তার পিছে তাহলে আল্লাহ সুহানত আল্লাহ ফেরেস্তাগনার জন্য একই দোয়া করতে থাকবেন আর ফেরসোয়া কবুল হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে অতএব আপনি নৃত্য লাভ করতে পারবেন সম্মানিত দর্শক এ প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লামের হাদিসটি আমরা স্মরণ করতে পারি তিনি এরশাদ করেছেন যেটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে মামিন মুসলিম ইয়েদ আলী আহিহ বিল ইল্লা কালাল মালাক আমিন ওয়ালাকি কোনো মুসলিম ভাই যখন তার অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতে থাকেন কোনো ভালো দোয়া করতে থাকেন তখন আল্লাহ তাল্লাহর ফেরেশ বলতে থাকেন যে আমিন অর্থাৎ তোমার দোয়া কবুল হোক ওলা কবে মিস এবং এরকম তোমার জন্য হোক তুমি যা চাইছো তোমার ভাইয়ের জন্য সেটা আল্লাহ তোমার জন্যও দান করো তাহলে আমি যদি আমার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি ইমানের মৃত্যুর জন্য তাইলে আমার জন্য আল্লাহর ফেরেশ তাগন স্বয়ং দোয়া করবেন আমার ইমানের মৃত্যু যেন অর্জিত হয় আমি যেন ইমান নিয়ে মরতে পারি দুনিয়া থেকে যেতে পারি সম্মানিত দর্শক ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারা এটা কার না চাওয়া সারা জীবন যাই মানুষ করুক না কেন প্রত্যেকেই আশা করেন যে শেষ মুহূর্তটা যেন আল্লাহর আনুগত্য নিয়ে দুনিয়া থেকে যেতে পারি শুভ পরিণাম সকলেই চায় সব কিছুর ক্ষেত্রেই আমরা জানি যে শুভ সূচনা বা মধ্য অবস্থায় গিয়ে কল্যাণ থাকা এটি মূল মুখ্য বিষয় নয় যে কোনো বিষয়ের ক্ষেত্রে পরিণাম শুভ হওয়া চূড়ান্ত ফলাফল ভালো আসা এটাই হলো মুখ্য আর ইমানদারের ইমান এবং আমলের এই জীবন সাধনাও সার্থক হবে যদি তার শুভ পরিণাম হয় মৃত্যুর সময় যদি তিনি ইমান নিয়ে যেতে পারেন ইমান নিয়ে মৃত্যু অর্জন করার জন্য আসুন সর্বশেষ যে আমলটির কথা আমরা উল্লেখ করবো সেটি হলো আল্লাহ সুফাহ তালা কাছে দোয়া করতে থাকি পাশাপাশি ইমান মৃত্যু লাভের যে সমস্ত আমলগুলো বলা হলো ইমান এবং আমলের চর্চায় আমরা ইস্তেকামত এবং অটলতা অবিচলতার পরিচয় দেই আমরা আত্মসংশোধন করি পর সংশোধনের রত থাকি আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে তাকুয়াকে অবলম্বন করি আমরা মানুষের প্রতি জুলম করা থেকে বেঁচে থাকি আমরা হারাম কাজগুলোকে পরিহার করে চলার চেষ্টা করি আমরা আল্লাহর মাহলুকের প্রতি আমাদের অর্থবায়ের মাধ্যমে অহসান করতে থাকি এবং আমরা অন্য ভাইয়ের জন্য দোয়া করি ইমানে মৃত্যুর জন্য এই সমস্ত কাজ করার পাশাপাশি নিজের জন্য আল্লাহ সুমাতার কাছে দোয়া করতে থাকি আল্লাহ আমাকে ইমানে মৃত্যু আপনি নসীব করুন কারণ আল্লাহ সুমাহতালা বলেছেন ওকা রব্বুমো দয়ৌনি আস্তে জিবিলা কুম তোমাদের রব বলেছেন যে আমার কাছে তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করবো ইন্নাল্লিন ইবাদতি সৈদ খুলুন জাহ্নমদ আহরিন যারা আল্লাহর ইবাদত থেকে অহমিকা দেখাবে আল্লাহর কাছে দোয়া করবে না তাদের আল্লাহ জাহান নামে প্রবেশ করাবে আসুন দোয়া করতে থাকি সবসময় আল্লাহর কাছে আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইমানে মৃত্যু রিসিভ করেন। ইমানে মৃত্যু যেন আমাদের সকলকে দান করে সম্মানিত দর্শক এই প্রাপ্তির জন্য যে দোয়া হবে সে দোয়াটাও নিশ্চয়ই দায় সারা দোয়া হবে না আমরা আজকাল সাধারণত যে কোনো বিষয়ে পরকালীন বিষয়ে বিশেষ করে দোয়াগুলো করলে আমরা দায় সারা গছের দোয়া করি অথচ হাদিসে আর্সিদাম বলেছেন যে ইন্দালো দোয়া করবেন আল্লাহ তালা গাফেল অন্তরের দোয়া কবুল করবেন না আপনি দোয়া করছেন আল্লাহর কাছে আপনার অন্তর গাফেল উদাসীন কি চাইছেন সেটা হয়তো নিজেও বলতে পারবেন না গদ্বাধা কিছু কথা দোয়ার মাধ্যমে আপনি চাইছেন আল্লাহ সুতালার কাছে অথবা দোয়া করছেন মন অন্যদিকে আছে। এটি মূলত দোয়া নয় আল্লাহ সুতার কাছ থেকে কবুল হওয়ার গ্রহণযোগ্য হওয়ার আশা করেন এরকম দোয়া হবে সেই দোয়া যে দোয়া হবে একজন মানুষ তার মৃত্যু কারোর হাতে নিশ্চিত জেনে তাঁর কাছে জীবন ভিক্ষা চায় যেরকম কায় মনোবাক্যে যেরকম মনসংযোগে যেরকম পূর্ণ খাঁটি অন্তরে যেরকম নিজেকে পরিপূর্ণভাবে বিলীন করে দিয়ে যেরকম বিনম্র অবলম্বন করে আল্লাহ সুভান তারার কাছে আমাদের দোয়া হতে হবে ঠিক সেরকম আর সেভাবে আপনি দোয়া করলেই আশা করতে পারেন না দোয়াল্লা তালা কবল করবেন আজ আমরা অনেক দোয়া করছি দোয়া কবল হচ্ছে না তার একটি কারণ এটাও যে আমাদের দোয়াগুলো সিরিয়াসনেসের সাথে হচ্ছে না দোয়া কবল না হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল আমরা হালাল ভক্ষণ করছি না যারা হালাল বক্ষণ করে না তাদের দোয়াকে আল্লাহ তালা কবুল করেন সরামের একটি হাদিস এ বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট ইঙ্গিত করে তিনি ঈর্বাদ করেছেন যে আল্লাহর এক বান্দা অনেক দূর থেকে সফর করে এসে অর্থাৎ মক্কাতে এলোমেলো চুল নিয়ে জীর্ণ শীর্ণ কাপড় চোপড় নিয়ে দুই হাত উপর দিকে উত্তোলন করে আর আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন দোয়া করতে থাকে আল্লাহ তাল্লাহ বলেন আন্নায় যা বোলা তার দোয়া কীভাবে কবুল হবে তাঁর দেহটি গঠন হয়েছে হারাম খাদ্য দ্বারায় তার শরীরে থাকা পোশাক হারাম উপার্জনের এভাবে হারাম দিয়ে সে নিজেকে গঠন করেছে তার দোয়া কিভাবে কবুল হবে হোক না তিনি সফর করে আসুক সময় তো দর্শক অতএব ইমানে মৃত্যুর জন্য আসুন দোয়া করি আর দোয়া করা সময় অবশ্যই লক্ষ্য করব দোয়ার কবুলের সমস্ত শর্তগুলো জন্য। উপস্থিত থাকে বিশেষ করে দুটি শর্ত এক হলো হালাল উপার্জন এদিকে লক্ষ্য রাখা আর দ্বিতীয়ত হল একেবারে কায়মন বাক্যে বিচূর্ণ অন্তরে আল্লাহ সুবাহতালা কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করের সংখ্যা দুনিয়াতে কম নেয় অনেক আছে ভাঙা হৃদয় নিয়ে বিচূর্ণ মন নিয়ে বিনম্রভাবে যথাযথ উপায়ে আল্লাহ সুবাহতাল কাছে শতভাগ মনসংযোগে একমাত্র আল্লাহতালাকেই দাতা হিসাবে জ্ঞান করে দোয়া করার মতো লোকের সংখ্যা খুবই কম খুবই কম আর এইভাবে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ তালা দোয়া কবুল করেন আসুন ইমানে মৃত্যু জীবনের সবচেয়ে বড় চাওয়া এটি লাভের জন্য চেষ্টা করি আয় আল্লাহ মে আমাদের সকলকে ইমানে মৃত্যু অর্জন করার তোফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে জীবন সায়ান্নে আমাদেরকে জান্নতে আমল করে যাওয়ার তোফিক দান করুন আমাদের শেষ যেন ভালো হয় পরিণাম যেন শুভ হয় এমন যেন না হয় সারা জীবন ভালো কাজ করেও পরিণাম অশুভ হল সেই ভয়াবহ অবস্থা থেকে সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন শুধু দর্শক যে কয়টি আমল বলা হলো এগুলো প্রত্যেকটি প্রতি আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লা এ পর্যায়ে আমরা আলোচনা নিয়ে যাচ্ছি ইমানে মৃত্যু অর্জন হয়েছে তার আলামত সমূহ কি হতে পারে কোরআন এবং সুন্না আমাদেরকে কয়েকটি আলামত কয়েকটি বিশেষ নিদর্শন বর্ণনা করেছে যা থেকে আমরা বুঝতে পারি একজন মানুষ ইমানের সঙ্গে দুনিয়া গেছে তার ভিতরে এক নম্বরের আলামত হলো যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমায় তহাইদের সাক্ষ্য তিনি দিয়েছেন সেই ব্যক্তি যারা লাভ করবেন সেই ব্যক্তি ইমানের মৃত্যু লাভ করেছেন বলে আমরা নিশ্চিত সোল্লা সাল্লামের স্বাদ করেছেন যার অর্থ হল এই যে ব্যক্তি শেষ কথা হবে জীবনের লা ইহা ইহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ কর এই হাদিসের মাধ্যমে মহাদ্দ রাম তার দুটি অর্থ করেছেন এক জীবনের শেষ মুহুর্তে লাহ ইহ উচ্চারণ করে যে ব্যক্তি যাবে মুখে উচ্চারণ করে সে ব্যক্তি জান্নাতি সেই ইমানেই মৃত্যু পেয়েছে বলে আমরা ধরব আর আরেকটি ব্যাখ্যা হলো কোনো মানুষের জীবনে ইমান বিষয়ে আল্লাহর প্রতি বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারে সর্বশেষ তার বক্তব্য ছিল তহীদের বক্তব্য শির্ক মুক্তির বক্তব্য এরপরে আর তার জীবনে শির্কের সঙ্গে সংশ্লিষ্টতামূলক কোনো বক্তব্য পাওয়া যায়নি বরং তহিদের উপর আল্লাহর একত্ববাদের উপর দেওয়া তার স্বীকারোক্তি সাক্ষ্য এবং তার বক্তব্য সেটার উপরে তিনি অবিচল ছিলেন অন্য ব্যতিক্রম কিছু প্রকাশ্যে পাওয়া যায়নি তাহলে এ ব্যক্তি ইমানে মৃত্যু পেয়েছেন ধরে নেওয়া হবে এবং এ অবস্থায় মারা গেলে ইমানের বিরোধী কুফুরি কোনো কিছু উল্লেখ না করে যদি তিনি ইমান আনার পরে ওই অবস্থায় মারা যান তাহলে সেটাকে ইমানে মৃত্যু ধরা হবে সম্মানিত দর্শক জীবনের শেষ মুহূর্তে ইমান তথা আল্লাহ সোহান তাল্লা প্রতি বিশ্বাস নিয়ে যাওয়ার জন্য এই যে কালিমে তোহাই বিশেষ করে লাহা ইহ এই বাক্য বলে দুনিয়া থেকে বিদায় নেওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মৃত্যুর সময় শয়তান মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে নানাভাবে যেন ওই মুহূর্তে সে কুফুরি করে ফেলে যাদের ইমানের চর্চা দুর্বল ছিল যারা ইস্তেখামত এবং অবিচলতা যাদের ইমানের মধ্যে ছিল না যারা সারা জীবন ইমানে মৃত্যুর জন্য যা যা দরকার তার কোনোটি করেননি তাদের অনেকেই তখন শয়তানের সঙ্গে শয়তানের কুমন্ত্রণায় কুপকাত হয়ে যান সেটা জানা না হয় এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যা সোহি মুসিমার সাবু সৈদ খুদ্ি রদুল্লাহ তাল বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহাম ইস্বাদ করেছেন লাকিন উমাউতাকুম লাহ ইহ তোমরা তোমাদের মৃত্যুর মুখে যারা পচিত এরকম লোকদেরকে তোমরা লাল তাল ক্লিন করো অর্থাৎ তাদের পাশে বসে লাহ বলতে থাকো যাতে তারা শুনতে পান এটা শোনার মাধ্যমে তাদের ইমান এর সঙ্গে যাওয়াটা তাদের জন্য সহজ হয় সম্মানিত দর্শক ইমানের মৃত্যু নিয়ে গেছেন তার আরেকটা আলামত হলো শুক্রবারে মৃত্যুবরণ করা হাদিস আসে শুক্রবারে যে ব্যক্তি মৃত্যুবরণ করা সুনাম মুসাদে তালা কব আজাব থেকে মাফ করেন বোঝা তিনি ইমান নিয়ে গেছেন এবং যিনি আল্লাহ রাস্তা শহীদ হয়েছেন আমরা ধরে নিতে পারি তিনি ইমান নিয়ে দুনিয়া থেকে গেছেন মৃত্যুর কয়েকটি আলামত উল্লেখ করলাম আর ইমানের মৃত্যুর উপায় করা হল দুটি পর্বে আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া থেকে ইমান নিয়ে যাওয়া তিত করুন শুভ পরিণাম তথা ইমানের মৃত্যু আমাদের সকলের নসিব হোক এই কামনা আল্লাহ সুহামতাল্লা কাছে রেখে আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো পর্বে সে পর্যন্ত সকলে আল্লাহ সুহামতাল্লাহ রহমতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ওবরাকাত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 जगत दान अर्थ पताईर अल बैंक छाचल्लिस GB49 BIC जि टा पाठ मेल कर